ووسيكم ونفسي بتقوى الله عز وجل يقول عز من قائل يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون عباد الله يقول سبحانه وتعالى ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين عن أبي حريت رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يبعث دجالون كذابون قريب من ثلاثين كلهم يزعموا أنه رسول الله أخرجه البخاري ومسلم সম্মানিত হিন উপস্থিত দিন বাইবেরা শুরুতেই আমি আমাকে সহ আপনাদেরকে আল্লাহবুল আলমিনের তাক অবলম্বন করার জন্য উপদেশ দিচ্ছি আল্লাহ সুবাহ আলা আমাদের সবাইকে জীবনের প্রত্যেকটি পর্যায়ে জীবনের প্রত্যেকটি পর্বে প্রকাশ্যে প্রকাশ্যে ঘরে বাইরে সর্বত্র আল্লাহ রব্বুল আলমিনের তাকুয়া নীতি তাকুয়া নীতি অবলম্বন করার জন্য তফিক দান করুন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আজকের আলোচনা শেয়ার করব বিষয়টি একটু দীর্ঘ হলেও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এর মাধ্যমে মূলত নিরীহ মুসলিম যারা ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান রাখে না ইসলামের আকিদা বিশ্বাস সম্পর্কে জ্ঞান রাখে না অনেকেই বিভিন্ন ভাবে বিভ্রান্ত হচ্ছে বদভ্রষ্ট হচ্ছে ফলে এই বিভ্রান্তি থেকে মূলত নিরীহ মুসলিমদেরকে বাঁচানোর জন্য সতর্ক করার জন্য এই বিষয়টি আমরা আলোচনা করার অত্যন্ত প্রয়োজন মনে করছি আরেকটি কারণে এই বিষয়টি আমরা আলোচনা করার প্রয়োজন মনে করছি সেটি হচ্ছে আমাদের কাছে প্রশ্ন আসছে আমাদেরকে বিভিন্নভাবে বলা হচ্ছে যে যারা আহলুসন্নায়ের ওলামাই কালাম রয়েছেন যারা শহীদ আফিদার ওলামাই কালাম রয়েছেন তারা এই বিষয়ে কেন বক্তব্য না দিয়ে আপনারা চুপ আছেন এ বিষয়ে আপনারা বক্তব্য দিচ্ছেন না কেন আপনাদের চুপ থাকার কারণ কি এখানে আমি একটি বিষয় আপনাদেরকে আপনাদের অবগতির জন্য জানিয়ে দিতে চাই সেটি হচ্ছে এই যে আহলুসুনায়ের ওলামাই কালাম অথবা শহীদ আকিদা উলামায় কালাম শহীদ অনুসারী ইসলামিক স্কলার যারা আছেন তারা কোন বক্তব্য মূলত শুধুমাত্র বিবৃতির জন্য শুধুমাত্র নিজেদের প্রকাশ করার জন্য তাদের না তা যখন উম্মার মাস্তাহাত যে কাজের মধ্যে রয়েছে যে বক্তব্যের মধ্যে উম্মার কল্যাণ রয়েছে এই বক্তব্য তুলে ধরার জন্য চেষ্টা করে থাকেন ফলে এমন বিষয় বক্তব্য দেওয়ার প্রয়োজন মনে করেন না যে বিষয়ে বক্তব্য আপনি ধরুন একজন লোক চুরি করেছে চুরি করার পর পুলিশ তাকে চোর হিসেবে এরেস্ট করেছে এরেস্ট করে তাকে কোর্টে হাজির করানো হয়েছে কোর্টে হাজির করার পর কোর্ট প্রমাণ করেছে যেটা চোর চুরি স্বীকৃতি হয়েছে প্রমাণিত হয়েছে এটা চোর চোরের শাস্তি হয়েছে এখন তাকে চোর হিসেবে আখ্যায়িত করা চোর হিসেবে প্রচার করা দায়িত্ব বলে মানুষের এটা ভুল কাজ তাকে প্রমোট করা তার ইমেজ তৈরি করার কোনো দরকার নেই চোর তো এটা প্রমাণিত হয়ে গিয়েছে ফোনে আমরা জানি কাদিয়ানি সম্প্রদায় যারা মির্জা গোলা আহমদ কাদিয়ানির অনুসারী তারা ইসলাম থেকে অনেক আড়ি বেরিয়ে গেছে। ইসলামের সাথে তাদের সম্পর্ক হচ্ছে মৃদ গরুর মতো আপনি যদি গুরু জীবিত অবস্থায় জবে করেন এটি হালাল আর যদি গুরু মারা যায় জবে না করেন তাহলে এটা হালাল হবে না হারাম হবে এটা হারাম কাদিয়ানি সম্প্রদায় ইসলামের আকৃতা থেকে এত বিচ্ছ্যুত হয়ে গিয়েছে এত দূরে সরে গিয়েছে যে মৃত গুরুর মতো তারা ইসলামের সাথে তাদের কোনো দিক থেকে সামান্যতম কোনো সম্পর্ক নেই প্রায় ওলামাই কারাম ভারতবর্ষের ওলামাই কারাম তাদের ব্যাপারে ঐক্যমতই কতবা দিয়েছে যে তারা মুসলিম নয় আর পৃথিবীর অন্য সকল ওলামাইকার স্পষ্ট করে দিয়েছেন যে তারা তাদের সাথে ইসলামের সামান্যতম কোন সম্পর্ক নেই তারা তাদের বিশ্বাসের কারণে তাদের যেই ধর্ম এবং যে ধর্মীয় বিশ্বাস রয়েছে এগুলোর কারণে তারা ইসলাম থেকে সম্পূর্ণরূপে বেরিয়ে গিয়েছে কোনো সন্দেহ নেই সুতরাং তাদেরকে নিয়ে এত ঘাটাঘাটি করার প্রয়োজন নেই কিন্তু ইদানিং বিভিন্ন বক্তব্য এবং বিবৃতি তাদের বিষয়ে দেয়া হচ্ছে এই জন্য যে আমাদের দেশে একটি সম্প্রদায় বা একটি গোষ্ঠী তাদের কাজ নিয়ে থেকে কিভাবে প্রমোট করা যায় তাদেরকে কিভাবে আর্থিকভাবে স্বাবলম্বী করে তাদের দাবাক্ষে তাদের ইমিশনটাকে আরও মানুষের কাছে নিরীহ মুসলিমদের কাছে তুললে ধরা যায় এবং তাদের এই আকৃদা বিশ্বাসের সাথে নিরীহ মুসলমানদেরকে কিভাবে বিভ্রান্ত করা যায় এই কাজটি একটা গ্রুপ নিজের আঞ্জাম দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে আপনার ইতিমধ্যে হয়তো বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রিন্ট মিডিয়া সহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পেরেছেন যে তারা বাংলাদেশে মানে একটা ইস্তিমা করার সমাবেশ করার পর্যন্ত ইতিমধ্যে পরিকল্পনা নিয়েছিল যেটি হয়তো সরকারিভাবে পরবর্তী সময় করতে দেয়া হয়নি এখান থেকে বোঝা যাচ্ছে যে তাদের সংখ্যা কিন্তু একেবারেই কম মানে আপনি উল্লেখযোগ্য কোনো সংখ্যক তাদের বিশ্বাসী বাংলাদেশে আসে বলি আমি বিশ্বাস করি না হতে পারে যে হয়তো পাঁচ হাজার লোক হতে পারে যাদেরকে বিভ্রান্ত করতে পেরেছে এদের সংখ্যা একেবারেই নঘন্য কিন্তু মানে এইভাবে প্রমোট করার চেষ্টা করা হচ্ছে এইভাবে তাদেরকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে যে এই তাদের ইজতেমা করার মাধ্যমে অর্থাৎ তাদেরকে সহযোগিতা করার মাধ্যমে বিভিন্ন জায়গায় যেমন বিভিন্ন পল্লীতে একেবারেই এই অভাবী এলাকায় মসজিদ করে দেওয়া হচ্ছে এইভাবে যে আমরা ইমাম দেব মানে ওই কাদিয়ানিদের পক্ষ থেকে একজন কাদিয়ানি ইমাম মসজিদ করে দিয়ে তারা একজন কাদিয়ানি ইমাম বসিয়ে দিচ্ছে কারণ আমাদের সাধারণ মুসলিমরা তারা তো না কাদিয়ানি কি জিনিস না ইসলাম কি জিনিস বুঝে ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নেই যখন লোকের আসে যে হ্যাঁ আমরা একটা মসজিদ করে দেব। আমাদের তো গরিব মানুষ আমরা আমাদের মসজিদ করার মতো তফিক নেই মসজিদ করে দিচ্ছে শর্ত হচ্ছে একটা সেটা হল আমরা একজন ইমাম দিব একজন ইমাম ওই কাদিয়ানিদের আকিদা বিশ্বাস বিশ্বাসী একজন ইমাম বসিয়ে দেয় আর সে আস্তে আস্তে আস্তে করে ওই কাদিয়ানীদের বিষাক্ত আকিদা ওই নিরীহ মুসলিমদের মধ্যে প্রচার করার কাজে নিজে লিপ্ত হয়ে যায় এবং সেই কাজগুলো করছে বন্ধুগণ তাই এদের সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য কয়েকটি বিষয় আজকের আলোচনা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা চেষ্টা করব যাতে করে আমরা সতর্ক হতে পারি কাদিয়ানিদের ব্যাপারে মুসলিম আমরা সতর্ক করতে পারি এবং এই কথা স্পষ্ট যে কাদিয়ানিরা ইসলামের সাথে কাদিয়ানীদের কোন সম্পর্ক নেই মূলত তারা মুসলিম নয় এবং সরকারের উচিত যেমনিভাবে পাকিস্তান সহ বিভিন্ন দেশে তাদেরকে অমুসলিম ঘোষণা করেছে ঠিক তাদেরকে অফিসিয়ালি সরকারিভাবে ভাবে অমুসলিম ঘোষণা করা এটি সরকারের নৈতিক দায়িত্ব এবং ধর্মীয় দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত যদি সত্যিকার ভাবে তারা ইসলামকে ধর্ম হিসেবে গ্রহণ করে থাকে তাহলে তাদের এটি ধর্মীয় নৈতিক দায়িত্ব দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত আসুন প্রথমে যে বিষয়টি বলতে চায় সেটি হচ্ছে বিংশ শতাব্দী শুরুতেই মূলত একেবারেই উনিশশো সালের গোড়ায় এই কাদিয়ানি ধর্ম বিশ্বাস এবং আকিদে বিশ্বাসের যাত্রা শুরু হয় এই যাত্রা বিশ্বাস এই সময় শুরু হয়ে থাকে যে আমরা যদি এর প্রেক্ষাপট বিশ্লেষণ করি আমরা দেখতে পাব তিনটি কঠিন প্রেক্ষাপট সামনে রেখে মূলত মানে এই আকিদা বিশ্বাসটি এর তিনটি প্রেক্ষাপটে মূলত আমাদের সামনে আসে প্রথম প্রেক্ষাপটটি হচ্ছে ইংরেজদের বিরুদ্ধে মুসলিমদের জিহাদি চেতনার বহিপ্রকাশ যখন ঘটল ইংরেজরা যখন আমাদের এই ভারতবর্ষে দীর্ঘদিন শাসন করলো মুসলিমদের উপর ব্যাপকভাবে নির্যাতন চালালো বিভিন্ন জায়গায় তখন ওলামাই ক্রাম ইসলামের যে জিহাদের বক্তব্য রয়েছে জিহাদের যে চেতনা রয়েছে এই চেতনাকে তুলে ধরলেন খুব কঠিনভাবে তুলে ধরার কারণে জায়গায় জায়গায় ইংরেজদের বিরুদ্ধে জেহাদি চেতনার নিয়ে মুসলিমরা এগিয়ে আসল আর মুসলিমরা যখন জেহাদি চেতনায় এগিয়ে আসলো তখন ইংরেজদের মাথায় একটা পরিকল্পনা চাপলো যে এই জেহাদি চেতনা থেকে চিন্তা চিন্তাধারা থেকে মানে মুসলমানদের কিভাবে করা যায় বা মুসলমানদের কিভাবে সরানো যায়। জন্য তারা একটা পরিকল্পনা তৈরি করল প্রথম প্রেক্ষাপট দ্বিতীয় প্রেক্ষাপট হচ্ছে যে ইংরেজ শাসনের সবচেয়ে বেশি মানে নির্যাতিত বঞ্চিত হচ্ছিল মুসলিমরা আপনারা জানেন ইংরেজদের সাথে ভারতবর্ষে যারা অন্য ধর্মের বিশ্বাসী ছিল তারা বিভিন্নভাবে লিয়াজও করলো কিন্তু মুসলিমরা সেই লিয়াজোতে অংশগ্রহণ করল না বরং তাদের সাথে মুসলমানদের একটা দূরত্ব তৈরি হল মুসলিম ওলামাই রাম তাদের যে সংস্কৃতি এবং কালচার রয়েছে তাদের যে আকিদা এবং দৃষ্টিভঙ্গি রয়েছে এগুলোকে কোনোভাবেই গ্রহণ করতে পারলো না এবং সাধারণ নিরীহ মুসলিমদেরকে এই বিষয়গুলো বোঝানোর জন্য চেষ্টা করলো। পরে দেখা গেল যে ইংরেজদের মাধ্যমে সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছিল মুসলিমরা মুসলিমদের এই নির্যাতনের কারণে মূলত মুসলিম ঐক্য অনিবার্য হয়ে গেল কারণ জায়গায় জায়গায় যখন নির্যাতিত হয় মানুষ তখন মানুষ নিজে এই নির্যাতন থেকে এই নির্যাতনের নিপীড়ন থেকে বের হওয়ার জন্য মানুষ পথ খুঁজে ওই পথ খুঁজে বের করলো সেটি হল যে মুসলিমদের ঐক্য অনিবার্য হয়ে গেল দেখা গেল যে মুসলিমরা জায়গায় জায়গায় ঐক্য হয়ে গেল মুসলমানদের মধ্যে একটা মানে বিভিন্ন তারা বিভিন্ন দৃষ্টিভঙ্গির হলেও বিভিন্ন চিন্তাধারার হলেও মুসলমানরা তারপরে বিভিন্ন এলাকার হলেও দেখা গিয়েছে যে তারা ইংরেজদের বিরুদ্ধে মুসলিমরা ঐক্য হয়ে গেল যখন মুসলিমরা ঐক্য হয়ে গেল তখন ইংরেজ একটা পলিসি আবিষ্কার করলো। ডিভাইড অ্যান্ড রুল আপনারা জানেন এই পলিসি আবিষ্কার করলো যে মুসলমানদের মধ্যে কিভাবে একটা বিভক্তি তৈরি করা যায় তাহলে বিভক্তি তৈরি করলে মুসলমানদেরকে মুসলমানদের মধ্যে দিয়ে তারা এখানে শাসন করার জন্য জন্য মানে মানে থাকার তারা কি করলো চিন্তা করলো তবে ডিভাইড এবং রুল এই সিস্টেমকে এই পলিসিকে সামনে রেখে ইংরেজরা মুসলমানদের মধ্যে একটা বিভক্তি তৈরি করার জন্য একটা প্রেক্ষাপট তৈরি করলো যে কিভাবে মুসলমানদের মধ্যে এই বিভক্তি তৈরি করা যায় আর এরই মূলত মানে ফলাফল হিসেবে এই শ্রুতিতে এই কাজিয়ারি সম্প্রদায়ের আবির্ভাব ঘটে কাজিয়ারিদের উদ্ভব ঘটে তিন নম্বর যে প্রেক্ষাপট সেটি হল এই ভারতবর্ষের ওলামাই কেরাম ভারতকে আপনারা জানেন সরাসরি দারুল হক ঘোষণা করলো, তখন কারা ওলামায় কেরাম তাদের ইস্তেহাদ অনুযায়ী আমি এমস আলার মধ্যে মানে আলেমদের ভুল হয়েছে কিনা বা তাদের বক্তব্য সঠিক কিনা এই বিষয়টি আমি বিশ্লেষণ করতে যাচ্ছি না কিন্তু তখনকার প্রায় সমস্ত মানে নির্যাতন করা হচ্ছে মুসলিমরা নির্যাতিত হচ্ছে এবং মুসলিমদের সাথে মুসলিমদের যুদ্ধ অপরিহার্য এটা হচ্ছে দারুল হব তখন দারুল হব তারা ঘোষণা করলো দারুল হর ঘোষণা করার পর ইংরেজদের বিরুদ্ধে জিহাদকে ফরজে আইন করে দিল পরে ইংরেজদের বিরুদ্ধে জেহাদ ফরজ হয়ে গিয়েছে পরে আপনারা জানেন বিভিন্ন ভূখণ্ডে বিভিন্ন জায়গায় বালাকোট সহ বিভিন্ন জায়গায় মানে ইংরেজদের বিপক্ষে জায়গায় জায়গায় যুদ্ধের ঘোষণা আসলো যুদ্ধ শুরু হয়ে গেল এই দারুল দারুঘর ঘোষণা করার কারণে তখন মুসলিম অধ্যুষিত জনপদ ইংরেজদের কোনোভাবেই আনুগত্য গ্রহণ করলো না বরং ইংরেজদেরকে অবাঞ্ছিত ঘোষণা করলো ইংরেজদের সাথে বাধ্যতামূলক একটা বৈরিতা বা শত্রুতা বা তাদের সাথে একটা যুদ্ধের ভাব সেখানে তৈরি হলো যেহেতু দারুল হর্ব ঘোষণা করেছে ওলামাই কালাম এই কারণে ইংরেজ বেনিয়া যারা ছিল তারা চিন্তা করলো যে মুসলমানদেরকে এখন আমরা কিভাবে মুসলমানদের সাথে আচরণ করব। তাদের জন্য আমরা কি পলিসি গ্রহণ করবো তাদেরকে কোন দিকে আমরা মানে গাইড দিব তাদের পরিকল্পনাকারী গুণ যারা এই বিষয়গুলো তারা উপলব্ধি করতে পেরেছিল তখন তারা ইংরেজদের পক্ষ থেকে নতুনভাবে একটি চিন্তা করল সে চিন্তা করল যে মুসলমানদের মধ্যে বিভক্তি তৈরি করার জন্য কিভাবে একটা চিন্তা বা একটা চিন্তাধারা বা একটা দৃষ্টিভঙ্গি মুসলমানদের সামনে তুলে ধরা যায় অনুসন্ধান চালালো বিভিন্নভাবে অনুসন্ধান করার পরে খোঁজ পেল তাদের পদলেহী দুই গোলামের তাদের পদলেহী দুই ব্যক্তির খোঁজ অনুসন্ধান করে পাওয়া গেল যে এই দুইজনকে দিয়ে মূলত মুসলমানদের মধ্যে আমাদের যে এজেন্ডা রয়েছে সেই এজেন্ডা বাস্তবায়ন করা যাবে এই দুজন দুজনকে দিয়ে মুসলমানদের মধ্যে আমাদের এজেন্ডা বাস্তবায়ন করা সম্ভব হবে তাই প্রথম এজেন্ডা বাস্তবায়ন করার জন্য দায়িত্ব দিল প্রথম ব্যক্তিকে সে হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তাকে পেল সে ব্যক্তি তার এজেন্ডা নিয়ে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য তাকে ইংরেজরা বিভিন্ন ধরনের পরামর্শ দিল আঠারোশো তার জন্ম উনিশশো এক অথবা উনিশশো সালে তার মৃত্যু এই সময়ের মধ্যে এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে পাওয়া গেল যে ইংরেজদের বদলেহী হয়ে ইংরেজদের অনুসরণ করে মুসলমানদের মধ্যে ইসলামের নাম দিয়ে একটি বড় ধরনের বিভক্তি আবিষ্কার করবে আর এই বিভক্তি মানে কিভাবে সে ইংরেজদের মাঝে আবিষ্কার করবে বা মুসলমানদের মধ্যে এই বিভক্তিটা কিভাবে সে তৈরি করবে তখন সে এই বিষয়টি খুব চিন্তা করল তাকে বিভিন্নভাবে তাকে ইংরেজরা বোঝানোর জন্য চেষ্টা করলো যে তুমি এই এই কাজ দায়িত্ব পালন করো প্রথমে আঠারোশো সালে এই ব্যক্তি নিজেকে মুজাদ্দিদ ঘোষণা করল আমি নিজেই মুজাদ্দিদিনের তাজিদ করার দায়িত্ব আমার উপর হয়েছে আমি মুজাদ্দিদ এটা আঠারোশো পঁচাশি সনে যে ঘোষণা করলো খুব সংক্ষেপে বলছি আঠারোশো সালে এই মুজাদ্দিদ ব্যক্তি তিনি আর মুজাদ্দ থাকলেন না তিনি একটু উপরের দিকে উঠলেন এক লেভেল কি করলেন এক স্টেজ উপরে উঠলেন বললেন আগে মাহদি আসবে ওই ইমাম মেহাদি সে নিজেকে দাবি করলো এটা হলো আঠারোশো সালে এক বছর অতিক্রম করে নাই ওই বছরের গোড়ায় গিয়ে সে বলল যে না আমি মাহাদি নয় আমি মসি মরুদ ওই ঈসা আলি হিসালামের যে আগমনের কথা বলা হয়েছে মূলত আমার মধ্যেই সেই নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে আমি হচ্ছি মসিম আউদ যে প্রতিশ্রুত মসিহ আমি সেই ব্যক্তি এবং এরপরে অল্প বেশি দিন ছিল না এরপরে একেবারে মৃত্যুর অল্প কয়েকদিন আগে ইংরেজরা তার মাথার উপর বললো যে তুমি মসিম আউদ বলেও লোকদেরকে মানে আমাদের দিকে আহ্বান করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মাথায় আমাদের দেয়া নবুবতের তাজ যতক্ষণ পর্যন্ত না পড়বে ততক্ষণ পর্যন্ত তুমি মানুষের মধ্যে বিভ্রান্তি চড়াতে পারবে না তখন ইংরেজরা এসে তার মাথার উপর নগুবতের তাজ বসাই দিল ইংরেজি নগুবত দিয়ে দিল এবং সে তখন বলল যে না আমি এখন পরিপূর্ণ নবী এতদিন পর্যন্ত আমি মাহাদি ছিলাম অথবা মাসি ছিলাম এখন না আমি একটা পরিপূর্ণ নবী এই নবুতের দাবি করল ইংরেজদের দেওয়া এই নবুতের মূলতগণ যে ইংরেজরা দিয়েছে মাথার উপর নুবুতের যে তাজ ইংরেজরা পড়িয়ে দিয়েছে বা তাকে নবী বানিয়ে দিয়েছে প্রথমে গুরুত্বপূর্ণ কতগুলো অবজেক্ট তাকে দিয়ে টার্গেট দিয়ে তাকে নবী বানিয়েছে ইংরেজরা যেটা সেটা হলো এই যে তোমার মাধ্যমে তোমার নবুয়তের প্রথম কাজ যেটি হবে সেটা হলো এই যে তুমি বলবে যে ইসলামে যে জিহাদ ফরজ করা হয়েছে এই জিহাদকে আমার উপর ওহি এসেছে এই জিহাদকে আল্লাহ বাতিল করে দিয়েছেন রহিত করে দিয়েছেন প্রথম অবজেক্ট এটা দেয়া হয়েছে টার্গেট দেয়া হয়েছে এটি কারণ আমি আপনাদেরকে যখন প্রেক্ষাপট বলেছি স্পষ্ট করেছি প্রেক্ষাপটের মধ্যে কারণ জিহাদ এর চেতনা মুসলমানদের মধ্যে তখন এত মানে ভয়াবহ রূপ নিয়েছিল যে মুসলিমরা কোনোভাবেই ইংরেজদেরকে নিজেদের জনপদের মধ্যে মানে বাঞ্ছিত ঘোষণা করতেছিল না গ্রহণ করতেছিল না বরং সকল অবস্থায় বাঞ্ছিত মনে করতেছিল আর ইংরেজদের টিকে থাকা এটি কঠিন হয়ে গিয়েছিল শুধুমাত্র যারা দোষর হিসেবে কাজ করতেছিল অন্য ধর্মাবলম্বী তাদের মাধ্যমে ইংরেজরা টিকেছিল মুসলমানরা কোনোভাবেই ইংরেজদেরকে গ্রহণ করতেছিল না ঠিক এমনি একটি কঠিন প্রেক্ষাপটের মধ্যে মির্জা গোলাম আহম্মদ কাদিয়ারি সর্বপ্রথম ইংরেজদের পক্ষ থেকে অনুবোত লাভ করে সেই নবুয়ের সর্বপ্রথম অবজেক্টরও টার্গেট হলো জিহাদকে বাতিল ঘোষণা করে দিল বললো যে জিহাদকে আমি রোহিত করে দিয়েছি সুতরাং এখন থেকে আর কোনো জিহাদ নেই আর জিহাদ চলবে না এটা হল তার প্রথম নবুতের প্রথম টার্গেট নুবুতের দ্বিতীয় টার্গেট হচ্ছে এই মুসলিমদেরকে ইংরেজদের অনুগত ও বসীভূত করার জন্য ঘোষণা দিল বললো যে ইংরেজদের আনুগত্য করা মুসলিমদের উপর পর আইন সুতরাং ইংরেজদের আনুগত্য করতে হবে এইটা মুসলমানদের মধ্যে এই কাজ এই দাওয়াতি কাজ এই দাওয়াতি তৎপরতা মুসলমানদের মধ্যে চালু করল এই অবজেক্ট নিল এই দ্বিতীয় অবজেক্ট মুসলমানদেরকে ইংরেজদের বসীভূত করার জন্য অনুগত করার জন্য এই কাজটি নিল আসুন আমরা এই এখানে একটি বড় আশ্চর্যের বিষয় আমি বলতে চাই আপনাদেরকে মহা আশ্চর্যের বিষয় হচ্ছে এই মির্জা গুলাম মহম্মদ গাদিয়ানি এই ব্যক্তি ইংরেজদের পক্ষ থেকে তার মাথার উপর যে লুগুতির তাজ বসিয়ে দেয়া হয়েছে এর সুস্পষ্ট দলিল হচ্ছে এই যে তার ইলা হচ্ছে ইংরেজ সে ঘোষণা করেছে যে তার মাবুদ বুধ হচ্ছে কে ইংরেজ কারণ কি কারণ হিসেবে সে উল্লেখ করেছে যে তার সাথে আল্লাহ রব্বুল আল সাথে কথাপকথন হয় তাকে ইংরেজিতে এবং তার কাছে জিবিল আমিন ওহিনিয় আসে ইংরেজিতে অর্থাৎ তার প্রত্যেকটি বিষয় ইংরেজিতে কি হয় আদান প্রদান হয় তার ইলা হচ্ছে ইংরেজ এবং ওহি তার কাছে অবতীর্ণ হয় ইংরেজিতে ওহি তার কাছে অবতীর্ণ হয় কি ইংরেজিতে এবং আমিন আলী হিসাল তার কাছে আসে ইংরেজিতে সে এই কথা ঘোষণা করলো যে তার ইলাহ হচ্ছে ইংরেজ বন্ধুগণ এটা আশ্চর্যের বিষয় হওয়ার কারণ নেই কারণ হচ্ছে আমরা বলেছি যে মূলত ইংরেজরাই তাকে তৈরি করেছে মুসলমানদেরকে বিভ্রান্ত এবং বিভক্ত করার জন্য আবিষ্কার তৈরি করেছে ফলে এটা আশ্চর্য হবার কোন বিষয় নেই এবার আসুন কয়েকটি গুরুত্বপূর্ণ তাদের আকিদার বিষয়ে একটি দীর্ঘ আলোচ্য বিষয় গুরুত্বপূর্ণ কয়েকটি আকিদার কথা বলি আপনারা হয়তো মনে করতে পারেন যে সেফুল্লা ভাই সে নবী দাবি করেছে মানে তাহলে মানে আর আমাদের অসুবিধা কোথায় অসুবিধা হচ্ছে এই ইসলামের যে মৌলিক আকিদা বিশ্বাস বিশ্বাসের উপর মারাত্মকভাবে হামলা করেছে প্রত্যেকটি আকিদা বিশ্বাসকে সে মারাত্মক ভাবে ধ্বংস করার জন্য চেষ্টা করেছে আসুন তার কিছু বন্ড এই ভণ্ড নবীর কিছু আকিদে বিশ্বাস আপনাদের সামনে তুলে ধরতে চাই প্রথম যে আকিদে বিশ্বাস সেটি হচ্ছে মোহাম্মদ সাল্লা হচ্ছেন শেষ নবী এটি কোরআন এর আয়াতের মাধ্যমে সাব্যস্ত হয়েছে যে আয়াতটি আমি আপনাদের সঙ্গে তিল আবাদ করেছি চল্লিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সোহানা বলেন মোহাম্মদ সোল্লা তোমাদের মধ্যে কোন পুরুষদের কোন পুরুষের কি নন কিন্তু তিনি রসুল্লাহ সাল্লা সালতের বিশ্বাস যদি কেউ করতে চায় তাহলে দুইটি বিষয় দুইটি রক্ষণ রয়েছে অপরিহার্য একটি হচ্ছে তাকে রাসুল হিসেবে কি করতে হবে বিশ্বাস করতে হবে তার রেস বিশ্বাস করতে হবে দ্বিতীয় রকম হচ্ছে তার রেস সাথে তিনি যে সর্বশেষ নবী এটাও বিশ্বাস করতে হবে যদি কেউ তাকে রাসুল মনে করেন কিন্তু সর্বশেষ নবী বিশ্বাস না করেন তাহলে চিনি মুসলিম নন এটি বাধ্যতামূলক বিষয় এই জন্য আল্লাহ হাব্বুল আলমিন তার রেস আলতের সাথে খাতামু নবীন তিনি যে সর্বশেষ নবী তারপরে যে কোনো নবী এবং রসুল আসবে না এই বিষয়টি আল্লাহ হাব্বুল আলমিন যুক্ত করে দিয়েছেন সুতরাং এটি মুসলমানদের আকৃদা সেটা হচ্ছে এই মুসলিমগণ তাকে বিশ্বাস করে থাকেন এখানে আঘাত হানলো কেন আঘাত এনেছে এটা অবশ্যই আপনার খুব সহজে বুঝার কথা সেটা হচ্ছে এই কারণে আঘাত এনেছে সে যদি রসুল্লাহ সাল্লা ইসলামকে সর্বশেষ নবী হিসেবে স্বীকার করেন তাহলে তার এই বানানোর দিন মানুষের কাছে করতে পারবে না বিক্রি করতে পারবে না এটা সহজভাবে ভাবে মানুষের কাছে তুলে ধরতে পারবে না এবং সাধারণ মুসলিমকে অশিক্ষিত নিরীহ মুসলিম যারা আছে তাদের মধ্যে এটাকে চালাতে পারবে না খাওয়াতে পারবে না এই জন্যই মূলত সে প্রথমেই সেখানে গিয়ে আঘাত এনেছে যে মোহাম্মদুল্লাহ সাল্লাহ সাল্লাম যেখানে বলে দিয়েছেন যে আমি হচ্ছি সর্বশেষ নবী আসুন এই ব্যাপারে আল্লাহ রাসুল সাল্লাহসাল্লামের কিছু বক্তব্য আমরা শুনি এই হাদিসটি পর্যন্ত ক্রিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত মিথ্যারা তোমাদের মধ্যে আবির্ভাব না করবে দাজ্জালদের তারপর আল্লাহ নবীম বলেন এদের সংখ্যা হবে প্রায় তিরিশের কাছাকাছি এই রেবায়তের মধ্যে রসুল্লাহ নির্ধারিত করে দেননি যে তিরিশ বরং বলেছেনিবিন এরা হবে তিরিশের কাছাকাছি প্রত্যেকে এই ধারণা করবে প্রত্যেকে এই দাবি করবে সে হচ্ছে আল্লাহ রসুল প্রত্যেকে এই কথা দাবি করবে দাবি করবে যে সে আল্লাহ রসুল প্রথম হিজরির প্রথমটা জাল মুসাইলতুল্লিকা জাব আপনারা জানেন দাবি করেছে সে নবী হিসেবে রসুল্লাহ সাল্লাহামের সময় প্রথম হিসিটির প্রথমদের চাল ইয়াম আমার বনি হানিভা গোত্রের লোক ছিল চতুর্দশ হিসির নিকৃষ্টতম ইংরেজদের পক্ষ থেকে পেরিত ভণ্ড নবীদার চাল সে হচ্ছে মূলত এই মির্জা গুলাম আহমদ কাদিয়ারি মির্জা গুলামহম্মদ কাদিয়ারি বন্ধুগণ ভুলে যাওয়ার আগে আমি বলে দিই আমি বলেছিলাম যে ইংরেজরা তাদের এই এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য দুইজন ব্যক্তিকে পেয়েছে একজন হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আরেকজন ব্যক্তির কথা আমি আপনাদেরকে বলে দিব কিন্তু তার আকিজা বিশ্বাস সম্পর্কে যদি আগামী জুমায় আমার সুযোগ থাকে আমি আপনাদের সামনে কথা বলবো ইনশাল্লাহ আজকের আলোচনা নয় সে হচ্ছে আরেকজন ভয়ঙ্কর ব্যক্তি যে এই ভারতবর্ষে মুসলমানদের মৌলিক আকিদার উপর এমনভাবে ভাবে কুঠারাঘাত করেছে যে আজকের দিন পর্যন্ত মুসলিমরা দ্বিধা বিভক্ত হয়ে মুসলিমরা বিভিন্ন ফেরকায় বিভক্ত হয়ে গিয়েছে মুসলমানদের আকিদাকে সম্পূর্ণরূপে বিধ্বস্ত করে দিয়েছে কবর মাজার ইত্যাদি পূজারে পূজায় মুসলমানগুল লিপ্ত হয়ে গেছে। সে হচ্ছে আহমদ রেজা খান এমনি তপি আলী আল বেরলভী এই ব্যক্তি তাকেও ইংরেজরা ব্যবহার করার জন্য পেয়েছে আর এই আহমদ রেজা খান বেরলভী এই ব্যক্তি মূলত এই মির্জা গোলাম আহমদ কাদিয়ান মানে একই সূত্র থেকে মূলত এই দুইজন ব্যক্তি ইংরেজদের এজেন্ডা নিয়ে মুসলমানদের মধ্যে নেমেছে এবং মুসলমানদেরকে বিভ্রান্ত পথ করার জন্য বিভিন্নভাবে পায় তারা ষড়যন্ত্র করার চেষ্টা করেছে আল্লাহ নবী সাল্লাহ্লামের আরেকটি হাদিস শুনি এই হাদিসটি ইমাম তার সুনানির মধ্যে বর্ণনা করেছেন ইমাম তির মিজি শুনানির মধ্যে বর্ণনা করেছেন সোন থেকে সহিবান করেছেন নিশ্চয় আমার উম্মতের মধ্যে তিরিশ জন বন্ড নবী নব্বতের দাবি করবে ভণ্ড মিথ্যাবাদী নবুতের দাবি করবে এদের সংখ্যা হবে তিরিশ জন কুল্লু মিয়া জু নী প্রত্যেকে দাবি করবে সে নবী সে নবী হিসেবে দাবি করবে এরপরে আমার নবীম কি বলতেছেন শুনুন ও আনাখা এত মুন্নী গিন তোমরা জেনে রাখো আমি হচ্ছি সমস্ত নবীদের শেষ নবী আমি হচ্ছি সমস্ত নবীদের শেষ নবী লেন আমার পরে আর কোন নবী নেই আমার পরে আর তো নবী হতে পারবে না নবুতের দরজা এখানে গিয়ে বন্ধ হয়ে গেছে শহীদের রায়তের মধ্যে আলাদা রাসুল সাল্লাহাম এভাবে বলেছেন ওয়াহুতে সমস্ত নবীদের খতম দিয়ে দেওয়া হয়েছে সমস্ত নবীদের শেষ করে দেওয়া হয়েছে সিলমোহর করে দেওয়া হয়েছে সুতরাং আর কোনো নবী আসবে না এখান থেকে বোঝা যায় মূলত গোলাম আহমদ খেদিয়ানি সে যে মানে নবী সাল্লাহ উলিবুসাল্লামের এই হাদিস সবগুলো সবগুলোকে অস্বীকার করে মূলত এগুলোর বিভিন্ন ব্যাখ্যা তার এসে দিয়েছে ওই ব্যাখ্যা আমরা যেতে পারবো না আমাদের হাত সময় নেই যেটি বলতে চাই সেটি হচ্ছে এই তার প্রথম আকৃদা বিশ্বাস ছিল যে মোহাম্মদ সাল্লাহাম শেষ নবী নন শেষ নবী নন যখন তাকে তারা ভক্তরা ভাসন করল আপনি তো বলছেন তিনি শেষ নবী নন তাহলে আপনি এই হাদিসগুলোর বা এই বক্তব্যগুলোর কি ব্যাখ্যা দেবেন তখন সে ব্যাখ্যা করে দিয়েছে বলেছে ল এর অর্থ হচ্ছে মানে আমার ছাড়া আর কোন নবী নেই এখন আমার ছাড়া এখন আর কোন নবী নেই সেটা ব্যাখ্যা দিয়ে দিয়েছে বলেছে এর অর্থ এমনটা হইতে পারে ল্যানি বা আমার সাথে কোনো নবী নেই এটা বোঝানোর জন্য তিনি বলেছেন মানে লি এর অর্থ হচ্ছে এর একটা অপব্যাখ্যা দাঁড় করিয়েছে বিভিন্ন ভাবে এর একটা অপব্যাখ্যা দান করিয়েছে ঠিক আছে এটা মেনে নিলাম কোরআনের মধ্যে যে আল্লাহ সুবাহ বলে রসুল আল্লাহ কিন্তু তিনি আল্লাহ রসুল এবং নবী সমস্ত নবীদের শেষ নবী এটার কি ব্যাখ্যা দিবেন তখন ওই কাজিয়ানি মির্জা গুল আহমদ কাজিয়া বলেছে না এখানে আংটি বুঝানো হয়েছে আখের শব্দ ব্যবহার করেন নাই আল্লাহুল আলমী ব্যবহার করেছেন খাতাম এর অর্থ হচ্ছে খাতাম হচ্ছে আংটি সৌন্দর্যের জন্য শ্রেষ্ঠত্বের জন্য আরবি ভাষায় খাতাম শব্দ ব্যবহার করা হয় তাকে তখন এই অপপেক্ষা করে দিলেন খিফা আপনারা জানেন মোহাম্মদ আলী সে ইংরেজিতে কোরআনে করিমের আল্লাহরে এই জমিনে আর কেউ করে নেই মোহাম্মদ আলী যে তাফসির করেছে সমস্ত অপবেক্ষা আয়াতের সমস্ত অপবেক্ষা করেছে আসুন এক নম্বর আকিদার পরে দুই নম্বর আকিদা যেটি সেটি বলি তৃতীয় আক্রীরা হচ্ছে যারা তাকে নবী হিসেবে বিশ্বাস করবে না তারা কাফের এবং উর্তাদ তারা কাফির মোরতাদ এর অর্থ কি এর অর্থ হচ্ছে মুসলিমদেরকে সে কোনোভাবেই মুসলিম মনে করে না আজকে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আফসোসের বিষয় হচ্ছে সকাল মুসলিম যারা রয়েছে তারা ওই গোলাম আহমদ কাজিয়ারি অনুসারীদেরকে তারা মনে করতেছে এরা মুসলিম আফসোসের বিষয় তারা এবং এটি নয় বরং এর অতিরিক্ত করেছে তার আপন ছেলে তাকে বিশ্বাস করে নাই তার আপন ছেলে তাকে বিশ্বাস করে নাই মৃত্যুর পরে সেই ছেলের কবরস্থ করে নাই এমনকি তার জানাজা পর্যন্ত পড়ে নাই বলছে এই ছেলের মৃত্যু হয়েছে মূর্ত অবস্থায় সুতরাং তার জানা যাও হবে না তাকে কবরস্থানদের আল্লাহ আমাদের মধ্যে এখন মানে সামনে আমি আসবো যে তারা কিভাবে বিভ্রান্তি তৈরি করে সময় যদি আমাকে সুযোগ করে দেয় এটা হলো দ্বিতীয় পয়েন্ট সে মনে করে থাকে যে মুসলমানরা মূর্ত মুসলমানরা কাহের এরপরে তার রাখিতে হচ্ছে যে তার শরীয়তের মাধ্যমে সে জিহাদকে বাতিল করেছে সেটা আমরা বলেছি কোরআনকে সে আল্লাহর কিতাব হিসেবে মেনে নিলেও সে মনে করেছে এখন আর কোরআনের প্রয়োজন নেই সে একটা কিতাব রচনা করেছে এর নাম দিয়েছে আল কিতাবুল মুবিন এটা পাওয়া যায় আল কিতাবুল মুবিন আল কিতাবুল মুবিন যেটি এটাই হচ্ছে এখনকার জন্য কিতাব যে কিতাবের মধ্যে তার মন গোড়া বিষয়ে আলোচনা করা হবে তাকে তার বক্তরা যখন তার অনুসারে যখন প্রশ্ন করল তার সকল উম্মত তারা যখন প্রশ্ন করলো বললো যে হে আমাদের নবী আপনি বলেন আমাদের শরীয়ত কোনটা হবে বলে তোমরা শরীয়ত বুঝো না শরীয়ত হচ্ছে বিধান আর যিনি বিধান দিয়ে থাকেন তিনি হচ্ছেন সাহেব শরীয়ত আমি তোমাদেরকে বিধান দিচ্ছি আমি হচ্ছি সাহেব পক্ষ থেকে নিয়ে এসেছেন একটি বিধানও তিনি নিজে রচনা করে বলেন ইউহা তিনি যা বলেছেন যা কিছু করেছেন সবটাই অহির মাধ্যমে হয়েছে ঠিক কিনা অহির মাধ্যমে হয়েছে কিন্তু এই ব্যক্তি নিজেকে দাবি করতেছে আমি সাহেবুর শরিয়ত মানে শরিয়তটা আমি যেটা বলবো এটাই শরীয়ত মানে আল্লাহ তালারও কোন প্রয়োজন নেই যদিও সে বারবার বলেছেন যে আমার রব আমার কাছে ওহি প্রেরণ করে থাকে আর আমার ওহি আসে ইংরেজিতে ওহি আসে ইংরেজিতে কারণ এই বেচারা মানে লন্ডনে দীর্ঘদিন পড়ালেখা করেছে প্রথমে প্রাথমিক পড়ালেখা শেষ করার পর পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য লন্ডনে গিয়ে লন্ডনে কিছুদিন পড়ালেখা করেছে পড়ালেখা করার পরে লন্ডন থেকে এসেছে ফলে তার কাছে মানে ওহি আসে ইংরেজিতে যেহেতু তার রব হচ্ছে ইংরেজ এই কারণে সেই পদভ্রষ্টতার বক্তব্য দিয়েছে আসুন তার আকিদার বিষয়ে অনেক কথা রয়েছে কিন্তু সবটা বললাম না আরেকটি ঝন্যতম আকিদা সেটা হল তার বইয়ের মধ্যে সে নিজেই উল্লেখ করেছে যে আল্লাহ হর্বুল আলমীর স্ত্রী সহবাস করেন যে বক্তব্যটি হচ্ছে এটি কারণ আমার আল্লাহ সুবান ও তারা বন্ধুগণ খুব ভালো করে শুনেন আমার আল্লাহবুল আলমিন মানুষ এবং জিনদের মধ্য থেকে আল্লাহর বন্দাদের পক্ষ থেকে আল্লাহ রবুল আলমিনের প্রশংসা ও স্তুতির সর্বশ্রেষ্ঠ যে বাণীটি সুরাত আলমিন মানুষদের পক্ষ থেকে জিনদের পক্ষ থেকে সবচেয়ে শ্রেষ্ঠ যে প্রশংসাটিকে কোরআন কাদিমের মধ্যে উল্লেখ করেছেন সেটা হচ্ছে এটি যে আমার আল্লাহ তিনি মহান আমাদের এই রব তিনি সবচেয়ে শ্রেষ্ঠ মহান সবচেয়ে বড় তিনি নাই তার প্রশংসার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যখন আসবেন তখন আপনি দেখবেন দুইবার আল্লাহ হাবুল আলমিন এই বিষয়টি উল্লেখ করেছেন আলমিন নিজেও জন্ম গ্রহণ করেন নাই তিনি কাউকে জন্মও তিনি কোন সন্তান গ্রহণ করেন নাই স্পষ্ট করে আল্লাহ জানিয়ে দিয়েছেন আর এই বন্ড নবী আমার আল্লাহ হাব সম্পর্কে আল্লাহরুখাতের সবচেয়ে শ্রেষ্ঠ বক্তব্য শ্রেষ্ঠ প্রশংসা যেটি সেটাকে পর্যন্ত অস্বীকার করে বলতেছে যে আল্লাহ হাব্বুল আলমিন স্ত্রী সহবাস করেন কত বিভ্রান্ত কত এমন কি তার এক ভক্ত তার উন্নতের মধ্যে একজন সে বর্ণনা করতেছে যে আমাদের এই বন্ডলভি একদিন বলেছে যে আল্লাহ তালা তার সাথে সহবাসী লিপ্ত হয়েছিল কত ভয়ঙ্কর আকিদার বিশ্বাস করে থাকে এরপরে তার আখিদার মধ্যে নউদাগ, আরেকটি আকিদা নউদা হচ্ছে যে মদ এবং মাদকতা এটি শুধু ইসলামে হারাম ব্যাপারটি এমন নয়। আপনি পৃথিবীর ইতিহাস স্টাডি করেন পৃথিবীর ইতিহাস যারা স্টাডি করে তাদের কাছে স্পষ্ট হবে কোন যুগে মূলত মাদকতাকে বৈধকে উপোষণা করে নেই কারণ এর মাধ্যমে মানুষ কোনোভাবেই উপকৃত হয় না কোনোভাবেই এর মাধ্যমে মানুষ নিজের কল্যাণ সাধন করতে পারে না ফলে জাহিনী সমাজের মধ্যে যখন মানুষ মাদকতার মাধ্যমে মানে মাদকাসক্ত ছিল মদের ব্যবহার করত তখন ওই জাহিনী সমাজের মানুষগুলো এটাকে ক্রাইম মনে করতে। অপরাধ মনে করত কিন্তু তারা সেটা করত বুঝতে পেরেছেন তারা সেটা করত কিন্তু এটাকে হালাল মনে করে বৈধ মনে করে তারাই এই করত না কিন্তু এই ভণ্ড নবী সে তার বইয়ের মধ্যে উল্লেখ করেছে যে মদ ও মাদকতাকে সে বৈধ ঘোষণা করে দিয়েছে মত ও মাদকতাকে বই হালালো হালাল ঘোষণা আমরা এই কাজিয়ানি বন্ধু ব্যক্তির কিছু আকৃদা বিশ্বাস সম্পর্কে কথা বললাম সময় আমাদেরকে খুব দ্রুত নিয়ে যাচ্ছে জন্য সামনের দিকে একটু কয়েকটি কথা বলতে চাই সেটি হল এই এবার যে কথাটি আমি আপনাদের সামনে পেশ করতে চাই সেটি হচ্ছে আমার বন্ধুগণ কাজিয়ানিদের ষড়যন্ত্র বিভ্রান্তি এটাও আমাদেরকে জানত তাদের ষড়যন্ত্র বিভ্রান্তি সম্পর্কে আমাদেরকে ধ্যান রাখত তারা মুসলিম সমাজের মধ্যে মুসলমানদের মধ্যে তারা বিভিন্নভাবে প্রচার কাজ চালিয়ে যাচ্ছে একটি মিশনারি কাজ করে যাচ্ছে কিন্তু এই পুরা কাজটাই হিডেন পুরা কাজটাই গোপন ভাবে করে যাচ্ছে যাতে করে মুসলিমরা এটা উপলব্ধি করতে না পারে যে সমস্ত দেশে কাজিয়ানিদের অপতৎপরতা বা কাজিয়ানিদের এই অপপ্রচারগুলোকে নিষিদ্ধ করা হয়েছে সেগুলোতে তারা এই কাজ করতে পারে না যেহেতু নিষিদ্ধ করে দেওয়া হয়েছে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের এই দেশে সরকারিভাবে অথবা অফিসিয়ালি কাজিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করে তাদেরকে নিষিদ্ধ করা হয়নি কারণ তারা যদি কাদিয়ানি পরিচয় দিয়ে মুসলমানদের মধ্যে কাজ করে কোনো আপত্তি নেই থেকে বলে যে আমরা কাদিয়ানি ধর্মের বিশ্বাসী এই ধরনের ধর্ম বিভিন্ন ধর্ম রয়েছে ইয়ে ধর্ম রয়েছে খ্রিস্টানদের ধর্ম রয়েছে বৌদ্ধদের ধর্ম রয়েছে হিন্দুদের ধর্ম রয়েছে আর অন্যান্য যৌন ধর্ম রয়েছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধর্মের ধর্ম রয়েছে বিভিন্ন ধর্মের কি রয়েছে মানে ধর্মের আঁকিতে বিশ্বাস রয়েছে পালন করুক এতে কোনো আপত্তি নেই কিন্তু এদের বড় ষড়যন্ত্র যেটা সেটা হচ্ছে এরা মুসলমানদের মধ্যে মিশে মুসলমানদের মধ্যে কাজ করার জন্য কি করে ষড়যন্ত্র করে যাচ্ছে এবং ঠিক একই ষড়যন্ত্র মূলত বর্তমানে যারা মুসলমানদের মধ্যে মুসলমানদের মধ্যে খ্রিস্ট ধর্মের প্রচার চালিয়ে যাচ্ছে এবং মুসলমানদেরকে মুসলিমদেরকে খ্রিস্টান বানানোর জন্য চেষ্টা করছে ঠিক তারাও একই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে একই ষড়যন্ত্র লিপ্ত রয়েছে কিভাবে বন্ধুক আমরা বেশি সময় হচ্ছে না আমার মনে হয় সাত আট বছর আগে জিনা দহ মাগুরা ওইদিকে আমরা একটা দাওয়াতি সফরে গেলাম সেখানে গিয়ে আমরা দেখতে পেলাম যে একদ লোক তারা বলতেছে যে আমরা ইসাই মুসলিম মানে ইসাই মুসলিম মানে কি বলে আমরা ইসাই মুসলিম বলে আপনারা যেমন হানাফি মুসলিম সাফি মুসলিম হাম্বলি মুসলিম মালিক মুসলিম আমরা ঠিক কোন ইসাই মুসলিম এদেরকে খ্রিস্টান বানানো হচ্ছে এদেরকে খ্রিস্টান বানানো হচ্ছে কিন্তু সুকৌশলে লেবাস চেঞ্জ করে দেওয়া হচ্ছে কথাটা বুঝতে পেরেছে কিনা সুকৌশলে লেবাস চেঞ্জ করে দেওয়া হচ্ছে তাদেরকে বোঝানো হচ্ছে যে যে হানাফি সাফি মালিক হাম্বলি ইসলামের মধ্যে তো এরকম চারটা বক্তব্য রয়েছে সুতরাং এটা আরেকটা মেঝাব সেটা হল ইসাই বাধাবিল এবং ব্যাপকভাবে আপনি ওই সমস্ত অঞ্চলে সফর করলে আপনি হতভাক হয়ে যাবেন সাধারণ পাবলিক বিভিন্ন ভাবে ষড়যন্ত্রের মাধ্যমে তারা ওই ইসাই মুসলিম রূপান্তরিত হয়ে যাচ্ছে তারা বলছে আমরা ইসাই মুসলিম আমরা বললাম যে আপনারা মুসলিম নিজেদেরকে দাবি করতেছেন অথচ আপনারা খ্রিস্টান হয়ে গিয়েছেন আপনার ঈসা আলী ইসালাতামকে আল্লাহর পুত্র মনে করে থাকেন এটি তো মুসলিম মনে করতে পারে না এটি মুসলিমের আকিদা হতে পারে না তাহলে আপনারা কিভাবে মনে করতেছেন যে আপনারা মুসলিম বলেন না আমরা ঈশা আলী ইসলামকে তো আমরা ঈসা আলী ইসালাত তিনি দিয়েছেন সেই নিয়ম নীতির অনুসরণেই ইসলাম পালন করে থাকে ইসা তো ইসলামের বাইরে কোন নিয়ম নীতি দেন নাই ঠিক একই ষড়যন্ত্র এক নম্বর ষড়যন্ত্র হচ্ছে এক নম্বর বিভ্রান্তি হচ্ছে এই কাজিনী সম্প্রদায় সেটি হল এই মুসলিমদের মাঝে তারা এমন ভাবে কাজ করে যাচ্ছে যে তাদের বক্তব্য হচ্ছে মুসলমানদের মাঝে আর আমাদের মাঝে তেমন কোন পার্থক্য নেই পার্থক্য একটাই শিলাপ হচ্ছে মির্জা কাদিয়ানি কিছু বিষয়ে নূতন তাজদিদ করেছেন কিছু বিষয় তিনি তাজদিদ করেছেন সংস্কার করেছেন এই হল পার্থক্য আসলে কি আমরা যে আকিদার কথা উল্লেখ করেছি আপনারা কি মনে করেন এগুলো সংস্কার করেছে নাকি ধ্বংস করেছে কোনটি কি করেছে এটাকে দুনিয়ার কে সংস্কার করবে ইসলামের আকিদাকে ইসলামের মৌলিক যে বিশ্বাস রয়েছে ও বিশ্বাসগুলোকে কুঠার আঘাত করে ধ্বংস করে দিয়েছে আর বলতেছে না আমাদের মাঝে আর কাদিয়ানিদের মাঝে মুসলমানদের মাঝে আর কাদিয়ানিদের মাঝে কোনো পার্থক্য নেই আপনি সাধারণ পাবলিকদের কাছে যখন দাওয়াত নিয়ে যাচ্ছে তখন এইভাবে যাচ্ছে না গোলাম আহমদ কাদিয়ানি হচ্ছে একজন স্কলার এখন তো মানে আধুনিক ল্যাঙ্গুয়েজ এসে গিয়েছে সেটা হলো যখন মানে এই ধরনের বলবো যে একজন স্কলার মানে তার রাইট আছে তার এই অধিকার আছে একটা বিষয় তিনি গবেষণা করতেই পারেন তিনি গবেষণা করে দেখেছেন যে বিষয়ে এটা হচ্ছে এই বিষয়ে গবেষণা এটা তার গবেষণা আমার বন্ধুগণ এর মাধ্যমে মুসলমানদের মধ্যে মানে বড় ষড়যন্ত্র তৈরি হচ্ছে সাধারণ পাবলিক তো আর এটা কিছু বুঝে না পাবলিক মনে করতেছে যে হ্যাঁ হতে পারে কারণ তারা তো ওই মির্জা গোলাম মাহমদ সম্পর্কেই জানে আসলে কি ছিল এই সম্পর্কে কিছু জানে না তার সম্পর্কে কিছু জানা না ফলে দেখা যাচ্ছে যে তার সম্পর্কে জ্ঞান না থাকার কারণে মনে করতেছে যে হ্যাঁ হতে পারে যে গোলাম আহম্মদ হয়তো একজন গবেষক বা একজন স্কলার এবং সে গবেষণা করেছে কিছু বিষয়ে সংস্কার করেছে সংস্কারক হিসেবে তাকে গ্রহণ করেছে এমনকি এই বইটিও মনে হয় মোহাম্মদ আরিয়ে রেখেছে মোহাম্মদ আলী হচ্ছে তার দ্বিতীয় খলিফা প্রথম খলিফার নাম হচ্ছে নুরুদ্দিন আপনারা জানেন তার চারজন খলিফাও রয়েছে মানে সে যেমন করেছে ইংরেজি বড় পারদর্শী ছিল ইংরেজিতে তার লিখা বইয়ের সংখ্যা মনে হয় মানে এক শতাধিক হবে এক শতাধিক সবগুলো মানে গোলাম আহমদের উপর এবং সবগুলো কাদিয়ালি আকিদা বিশ্বাসের উপর ফলে কাদিয়ালীদেরকে একশো পার্সেন্ট আশ্চর্যের মূল সেন্টার হচ্ছে কোথায় ইসরায়েলের মুসলমানদের বন্ধুত্ব না ইসরায়েলের মানে কাদিয়ানিদের মূল সেন্টার এখান থেকে মুসলমানদের বোঝা উচিত যে তারা আসলে ইসলামের জন্য কি কল্যাণ বয়ে আনবে ইসলামের কি করার জন্য তাদেরকে মূলত বসানো হয়েছে বা আহমদকে মাথায় কেন দেয়া হয়েছে এর প্রমাণ পেয়া পাওয়া যায় ইসরায়েল হচ্ছে তাদের মূল সেন্টার এরপরে সেকেন্ড সেন্টার হচ্ছে তাদের যেটাকে সবচেয়ে বেশি পেট্রোনাইজ করা হয়ে ছিল সেটা হচ্ছে লন্ডনে ব্রিটিশ ভিত্তিক হচ্ছে এই দিন তাদের এই বানানো দিন হচ্ছে মূলত এই ব্রিটিশ ভিত্তিক দিন কথা বুঝতে পেরেছেন আর আমাদের দিন এই ব্রিটিশ ভিত্তিক দিন নয় আমাদের দিন হচ্ছে আল্লাহের পক্ষ থেকে আর সেই নির্দেশের মাধ্যমে আমাদের দিন কি হয়েছে সাব্যস্ত হয়েছে এটা ব্রিটিশ ভিত্তিক দিন নয় কথা কি বুঝতে পেরেছেন না ফলে তারা বিভিন্ন ষড়যন্ত্র করে মুসলমানদের মাঝে এ কথা অপপ্রচার করতেছে না তেমন কোনো পার্থ করে এখন যাতে করে মুসলমানদেরকে কি করা যায় বিভ্রান্ত করা যায় দুই নম্বর যে বিভ্রান্তি সেটি হচ্ছে এই কাদিয়ানিরা তারা নিজেরা নামাজ করে রোজা রাখে শরীয়তের কথা বলে এবং শরীয়ত মানে এ কথা প্রকাশ করে যাতে করে আপনি বুঝতে পারেন আপনাকে প্রকাশ্যে আপনাকে বুঝাতে পারে যে হ্যাঁ আমরা মুসলিম ফলে তারা নিজেদেরকে পরিচয় দেয় আহমদি মুসলিম তারা নিজেদেরকে পরিচয় দে কি আহমদ মুসলিম কেন তোমরা কেন যদি সে মুসলিম হয় তাহলে তার পরিচয় হবে কি মুসলিম পরিচয় হবে ওকালা ইন্ডানি মিনাল মুসলিমিন আমার আল্লাহ হাব্বুল আলমিন বলে দিচ্ছেন ওকালা ইন্ডানি মিনাল মুসলিমিন আর সেই ঘোষণা দিবে যে আমি मुसलमान देसलिम एट घोषणा दीबी आम मुस्लिम ये कारण की तुम इसलम मध्य मना जान अन्न को घाटती रह गए इसलम सेचित हे मुसलिम शब्द तरह को व्यवहार करा बैध नई मुस्लिम शब्द कदियान साथवहारबना बरंग तीन कदियाानी कदियानी विश्वास তাদের পরিচয় হতে হবে আমরা কাদিয়ানি কাদিয়ারি ধর্মে বিশ্বাসী তাদের এই পরিচয় হতে হবে এই পরিচয় হতে হবে বন্ধুগণ তিন নম্বর যে ষড়যন্ত্র সেটা হচ্ছে গুলো যেগুলো ঈশা আলী সাল্লাহাম সম্পর্কিত যেগুলো ফাত্মি নবুবত সম্পর্কিত রেশালত সম্পর্কিত এই সমস্ত হাদিসের অনেকগুলো বিভ্রান্ত ব্যাখ্যা এমন ভাবে তৈরি করে রেখেছে যে আপনি তাদের সাথে যখন এই বিষয়ে আলোচনা করতে যাবেন তখন আপনি নিজেই হতবাক হয়ে যাবেন আপনি মনে করবেন যে হাই আমি তো মনে হচ্ছে যেন আগে এত দিন পর্যন্ত বড় ধরনের ভুলের মধ্যে ছিলাম এখনই তো মনে হয় যেন আমি সত্যিকার মানে জ্ঞান লাভ করতে পেরেছি কারণ আপনার তো আদিজের ওই বিশাল জ্ঞান নেই এই হাদিস এমন অপব্যাখ্যা আর এমন বক্তব্য এর মধ্যে নিয়ে এসেছে যে এগুলোর ব্যাখ্যা যখন তারা বেশ করবে আপনার সামনে আপনি যেহেতু হাদিসের সরাসরি জ্ঞান রাখেন না কারণ আপনি মনে করবেন যে ইন্দার ইলা এতদিন পর্যন্ত যা শুনে আসছিলাম যা জানিয়েছিলাম সবটাই তো মনে হচ্ছে যেন ভুল আহ মানে এটাই তো মনে হচ্ছে যেন মানে সঠিক ব্যাখ্যা ফলে তারা ঈশা আলী ইসাল্লা আসসালাম সম্পর্কে তাদের আকিদা হচ্ছে ঈসা আলী ইসাল্লা আসসালামে মৃত্যু হয়ে গিয়েছে ইসারাতামের আর আগমন করবে না কোরআনের মাধ্যমে ঈসাহের আগমনের ব্যাপারে যা বক্তব্য রয়েছে এগুলো মিথ্যা এবং বানাওয়ট ভুল কথা আল্লা সাল্লা ইসলামের সাহবাই কেরামদেরকে বিভিন্ন ভাবে গালি করেছে সাহাবাই কেরামের সম্মান হানি করেছে এবং সাহবাকে রামের বক্তব্যগুলোকে তারা অত্যন্ত খারাপভাবে অপপেক্ষা দিয়েছে এই ষড়যন্ত্রের কারণে মূলত কাজিয়ানি সম্প্রদায় আমাদের সমাজের মধ্যে কাজ করে যাচ্ছে এর সাথে যোগ হয়েছে বর্তমানে কাজিয়ানি সম্প্রদায়ের মধ্যে বড় বড় ব্যবসায়ী বড় বড় শিল্পপতি কাজিয়ানি সম্প্রদায়ের মধ্যে যুক্ত হয়েছে আমাকে বহুবার বহুবার আমাকে টেলিফোন করেছে তাদেরকে ইন্টারভিউ নিয়ে তাদেরকে চাকরি দেওয়া হচ্ছে এবং তাদেরকে মানে চিন্তা ধারায় চিন্তাধারায় বিভিন্নভাবে মেজাজ তৈরি করার জন্য তাদেরকে সেখানে পুশ করা হচ্ছে সেখানে তাদের উপর বিভিন্নভাবে মানে প্রচেষ্টা চালানো হচ্ছে বিভিন্ন শিল্পপতি ব্যবসায়ী বড় বড় ব্যবসায়ী আপনারা সবাই তাদের নাম জানেন তাদের অ্যাড্রেস জানেন তাদের কোম্পানির নাম জানেন এই জন্য আমি আর সেটাকে উচ্চারণ করলাম না সেটা আমি উচ্চারণ করলাম না কিন্তু আপনারা সবাই জানেন যে এই সমস্ত কোম্পানিগুলো তাদের কোম্পানিতে যারা চাকরি করে তাদের অনেককেই এমনকি আমার কাছে এক মহিলা এসেছে স্যার যে আমার স্বামী তো মুখ কোম্পানিতে যে চাকরি করে শেষ পর্যন্ত সে তো হয়ে গিয়েছে যেহেতু কোম্পানি চাকরি করতেছে একটা বড় ধরনের চাকরি করতেছে এবং কোম্পানি সেখানে কি করতেছে তাকে ওই চাকরিতে শেষ পর্যন্ত এই আকিদা বিশ্বাস এই ধর্মের সাথে তাকে কি করে দিচ্ছে রিলেট করে দিচ্ছে সম্পৃক্ত করে দিচ্ছে আমাকে ব্রাহ্মণ বাড়ি থেকে একজন টেলিফোন করলো আমার ফ্যামিলির সবাই তো কাদিয়ানি হয়ে গিয়েছে এখন আমি কি করতে পারি আমাকে তো গড় থেকে বের করে দিয়েছে আমি মুরতাদ হয়ে গিয়েছি নাকি এখন আমাকে গড় থেকে বের করে দিয়েছে আমি এখন কোথায় যেতে পারি আমি কি ফ্যামিলির সাথে থাকতে পারবো কি পারবো না আর ফ্যামিলির সাথে না থাকলে তো আমার জীবনযাপন করাও আমার জন্য কঠিন হয়ে যাবে এখন আমি কি করতে পারি এইভাবে বিভিন্নভাবে কাদিয়ারিগণ মানে সাধারণ মানুষদেরকে নির্বিহা মুসলিমদেরকে কারণ মুসলিমদের সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে মুসলিমরা ইসলাম সম্পর্কে জানেনি কোরআন হাদি সম্পর্কে জানেনি সুতরাং যে যেভাবে তাদেরকে বোঝাচ্ছে ঠিক সেভাবে কি করতেছে মুসলিমরা সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে যাচ্ছে আজকে কাজিয়ারি হেতনা আমাদের মধ্যে এই কারণেই প্রকট হয়ে উঠতে পারে এখন তারা প্যাট্রোনাইজ হওয়ার জন্য চেষ্টা করতেছে বিভিন্নভাবে ঐক্যবদ্ধ হওয়ার জন্য চেষ্টা করতেছে विभिन्न भावे ते सहित हाथ तिल्पति जा आड़ बड़ व्यवसायी जा आमोटा जाए से चेष्टा करणे मूलत सतर्क होते মুসলিমদেরকে সতর্ক হতে হবে প্রকৃত ইসলাম যারা অনুসরণ থাকে তাদেরকে সতর্ক হতে হবে যে মোহাম্মদ সুল্লাহের সাথে একটি গুরুত্বপূর্ণ রুকন হচ্ছে তিনি হচ্ছেন সর্বশেষ নবী তারপর আর কোন নবী আসবে না আকুল কৌরি হাজার الحمد لله الحمد لله على احسانه والشكر له على توفيقه وامتنانه واشهد ان لا اله الا الله وحده لا شريك له تعظيما لشانه واشهد ان محمدا عبد الله ورسوله الداعي الى رضوانه وعلى اله واصحابه واخوانه عباد الله رحمكم الله ان الله امركم بأمر كريم একটি আকর্ষণ করতে চাই সেটি নবীমাতের জন্য দেওয়া হবে তখনায় হবে এটা কিন্তু আমরা আমাদের করতে হবে এটা খেয়াল রাখবেন যারা উপস্থিত রয়েছেন আরেকটি বিষয় আমরা বলতে চাই সেটি হচ্ছে আপনারা জানেন এখানে মসজিদ কমপ্লেক্স রয়েছে এবং মাদ্রাসা রয়েছে মাদ্রাসা প্রায় ধরতে গেলে চব্বিশ পঁচিশ জনের মতো এতিম রয়েছে মানে এরা অধিকাংশই একেবারেই কিছুই নেই খাওয়া দাওয়া এখান থেকে আয়োজন করা হয় তাকে মাদ্রাসার যিনি পরিচালনার দায়িত্ব রয়েছে তিনি আমাকে বলেছেন যে জুমার দিনেও মানে আমরা দেখি যে মানে যে কালেকশন হয় যেমন আমার বাড়ির দরজা যে রয়েছে উত্তরাতে তেরো নম্বর সেক্টর মসজিদ এমন মসজিদের মধ্যে মানে জুমার দিনে বক্সে কালেকশন হয় তাকে কোন কোনো জুমায় নব্বই হাজার কোনো কোনো জমাই এক লক্ষ প্রায় আমাদের এখানে নাকি আমি জিজ্ঞেস করলাম মানে কালকে না পরশু জিজ্ঞেস করলাম যে কেমন কালেকশন হয় বললো যে কোনোদিন তিন হাজার কোনদিন আড়াই হাজার আমরা একটু সচেতন হই মানে তার কারণ হচ্ছে মানে এই মার্কাজ টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের উপর বর্তাবে আর এখানে সহি শূন্যার কথাগুলো আলু দ্বারা কাছে তুলে ধরার জন্য আপনারা জানেন বাংলাদেশের আমি ছাড়া আমি তো তেমন যোগ্য ব্যক্তি নই আমি ছাড়া বাংলাদেশের যোগ্য যোগ্য ব্যক্তি যারা রয়েছেন তারা সবাই এসে এখানে আলোচনা করেন অংশ গ্রহণ করেন সুতরাং সেক্ষেত্রে আমি অনুরোধ করবো আপনাদেরকে আপনারা যতটুকু আপনাদের সাথে কুলায় আপনারা বক্সে সহযোগিতা করবেন আল্লাহ সব তারা আপনাদের দামকে কবুল করুন ইবাদ আল্লাহ ইন্না আল্লাহ ইয়ামুরু বিল আদাব ওয়াল ইহসান ওয়িতাহিল কুরবা ওয়ায়ানাল ফাসহা ওয়াল মুনকার ওয়াল বগইয়া যুকুম লাআলকুম তাযাক্কারুন ফাজকুরু আল্লাহাল আযীমা যাজুরুকুম ওয়াশকুরুহু আলা আআইহি ওয়া